বিস্মিলহ মহিন পরম করু নামায় ও অসীম দাতা আল্লা নামে শুরু হা নিম। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়াল পক্ষ থেকে হোম এটা কিতাব এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবিআ রূপে জ্ঞানী লোকদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অতপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনে না তারা বলে আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত আমাদের কর্নে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল অতএব আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি ইন ইকুম ইমু ফিমু বলুন আমিও তোমাদের মত মানুষ আমার প্রতি অভি আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ অতএব তার দিকেই সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর মুশ্রিকদের জন্য রয়েছে দুর্ভোগ